গত পর্বে আমরা দ্বিতীয় মূলনীতিটির আলোচনা করছিলাম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 এই ব্যাপারে আশা তবি রহমাউল্লাহ একটি মূলনীতির কথা বলেছেন তিনি বলেছেন হলো তারা সেই আলিম যারা কিনা মানবজাতির জন্য বিপদজনক মানব জাতির জন্য ব্যাধিস্বরূপ এরা এমন ব্যক্তি যারা নিজেদের ইলমের উপর আমল করে না ইবনুল কঈম রাহেমাহুল্লাহ তার বই আলফাইদে এই বিষয়ে একটি উপমা দিয়েছেন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 তারা মানুষকে যত বেশি জান্নাতে প্রবেশের আহ্বান করে ততই তাদের আচরণে প্রতীয়মান হয় যে আমাদের কথা তোমরা গ্রহণ করো না কারণ আমরা যদি সত্যবাদেই হতাম তাহলে আমরা নিজেরাই এগুলো সর্বপ্রথম নিজেদের জীবনে বাস্তবায়ন করতাম এসব ওলামা আর সু নিজেদেরকে পথ প্রদর্শক হিসেবে মানুষের সামনে তুলে ধরলেও প্রকৃত পক্ষে তারা আসলে ডাকাত সমপর্যায়ের আল্লাহ সুবাহ আমাদেরকে এদের হাত থেকে রক্ষা করুক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 এর মধ্যে সর্বনিকৃষ্ট দৃষ্টান্ত হল সেসব ব্যক্তির ব্যাপারে যারা তাদের এইমকে আমলে পরিণত করে না আল্লাহ সুবাহানাহালা সুরা আল- আরাফের একশো ও একশো ছিয়াত্তর নাম্বার আয়াতে বলেন وطل عليه النب الذي آتيناهُ آياتنا فن صخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا ل رفعناه بها ولا كه أخلد إلى الأرض والتبع هوو فصلهُ كمامثل الكلب ان تحمل عليه يلحس أو تترح يلحس ذلك مس القم الذي نكذب بآياتنا فق القصس لعلم يتفكرون الله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 ওকে তুমি যদি কষ্ট দাও তাহলে যারা উদাহরণ হল সেই সম্প্রদায়ের জন্য তুমি কাহিনী বর্ণনা করে শোনাতে থাকো হয়তো তারা এটা নিয়ে ভাবনা করবে যে আলিমের কাজ তার ইলমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আল্লাহ সুত কুরআনে তাকে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 স্বয়ং আল্লাহ সুবাহনাহাতা এই উদাহরণ দিয়েছেন তিনি যে কোনো সাধারণ কুকুরের কথা বলেননি বরং এমন কুকুরের কথা বলেছেন যেটা সারাক্ষণ জীব্বা বের করে হাঁপাতে থাকে সর্বনিকৃষ্ট ধরনের এই কুকুর সর্বাবস্থায় বিশ্রামের সময় বা ক্লান্তকর অবস্থায় ক্ষুধার্তকর অবস্থায় বা অবস্থায় হাঁপাতেই থাকে যদি আপনি এসব আলিমদের বলেন সাইক আপনি সত্য প্রকাশ করুন সে জীব বের করে হাপাতে থাকে সে যে নিজের যে আমল উচিত তা করছে না এই ব্যাপারে যদি আপনি চুপ থাকেন তাহলেও সে জীব বের করে হাপাতে থাকে আপনি যদি তাকে বর্জনও করেন তাহলেও সে জীব বের করে হাপাতে থাকবে যদি শুধু তাকে উপেক্ষা করেন তাহলেও সে হাপাতে থাকবে যখন সে মুখ খোলে তখনও জীব বের করা অবস্থায় কুকুরের মতো হাপাতে থাকে যেহেতু সে যা জানে সেটাকে কাজে লাগাইনি তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীব বের করে হাপাতে থাকা কুকুরের সাথে তুলনা দিয়েছেন আবার সূরা আল জুমার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাসালুল্লাজিনা হুমমিলুত তাওরাত হুমমামলাম কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমি লযিনা কযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়হদিল কওমাজ যালিমিন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 গাধার মতো সে শুধু ওজনই বহন করে হুমিলুত্তা রাত ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল আনহুমা বলেন হুমমিলু অর্থাৎ তাদেরকে এসব জ্ঞান আমলে পরিণত করার নির্দেশ দেয়া হয়েছে ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন এই উপমা সেই ব্যক্তির জন্য যারা জানেই না যে কিতাবে কী আছে তাদেরকে শেখার জন্য কিতাব দেয়া হয়েছে কিন্তু শেখার ব্যাপারে তাদের কোনো রকম আগ্রহ নেই আবার একইভাবে এই উপমাস সেই ব্যক্তিদের জন্য খাটে যারা কিতাবে কি আছে তা জানে এমন কি মুখস্থও করে কিন্তু উপলব্ধি করে না আবার এ কথা তাদের জন্য প্রযোজ্য যারা জানে কিতাবে কি আছে কিন্তু নিজের স্বার্থে তারা কিতাবের বক্তব্য বিকৃত করে ইচ্ছে মতো ভুল ব্যাখ্যা করে এরা গাধার চেয়ে অধন কারণ গাধার তো বোঝার মতো বুদ্ধিই নেই আর বুদ্ধি থাকা সত্ত্বেও এরা তা কাজে লাগায় না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 আল্লাহ হে ইয়াহিয়া তুমি কিতাবটিকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো মুজাহিদ ও জাইদ ইবনুল আসলাম বলেন বিকুয়া বলতে জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞান জীবনে প্রয়োগ করার কথা বোঝানো হয়েছে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 বিশিষ্ট মুহাদ্দিস ইব্রাহিম ইবনে ইসমাইল বলেন আমরা হাদিস মনে রাখার জন্য সেগুলোর উপর আমল করতাম সেই সব ব্যক্তিদের মতো আপনি হবেন না যাদের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম ক্রিয়ামতের দিন অভিযোগ করবেন আপনি নিশ্চয়ই চাইবেন না এমন কোনো বিচারের মুখোমুখি হতে যেখানে স্বয়ং আল্লাহর রসুল বিরুদ্ধে অভিযোগকারী হবেন আর রাসুল বলবেন হে আমার রব নিশ্চয়ই আমার কম এ কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে সুরা আল ফুরকন আয়াতিরিশ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 তিনি ছিলেন সেই সব মাসাইকদের মতো যাদের কথা সালাফদের কিতাবে পাওয়া যায় যারা ছিলেন সাহাবি রি আল্লাহ তাল আনহুমদের মতো ইবনুল জাহজি রাহমাহুল্লাহ আরও বলেন আমি আবু মনসুর আল জওয়ালিক সাক্ষাৎ লাভ করেছিলাম তিনি ছিলেন অল্পকথার মানুষ আর অত্যন্ত গভীর জ্ঞানের অধিকারী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 এমন অবস্থায় আমি সাতবার প্রদক্ষিণ করে আসি অর্থাৎ তার একটি সিজদার সময়ে সাতবার প্রদক্ষিণ করে আসা যেত অর্থাৎ একটি পূর্ণ তাওয়াফ করা যেত ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ এক হাজার জন সাইকের সম্পর্কে লিখেছেন আর তাদের মধ্যে সুফিয়ানা সাউরি রাহিমাহুল্লা ছিলেন সর্বশ্রেষ্ঠ অতুলনীয় তাকে বলা হয় হাদিসের আমিরুল মুকমিনীন ইয়াহিয়া ইবনে মাঈনকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সমতুল্য মনে করা হয় আর তিনি অর্থাৎ ইয়াহিয়া ইবনে মাইন সুফিয়ানা সাউরি রাহমাহুল্লা সম্পর্কে বলেন সুফিয়ানা সাউরি আমিরুল মুকমিন বিল হাদিস তিনি কি অহংকার করতেন আত্মতুষ্টিতে ভুগতেন না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 পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় মূলনীতি বা অর্জিত আলোচনা করব ইনশাআল্লাহ আসসালাম এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ